السلام عليكم ورحمه الله وبركاته الله وبركاته الحمد لله وكفى وسلاما على عباد الله المصطفى اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم رَبَّنَا وَبْعَثْ فِيهِمْ رَسُولًا مِّنْهُمْ يَتُلُو عَلَيْهِمْ آيَاتِكَ وَيُعَلِّمُهُمُ الْكِتَابَ وَالْحِكْمَةَ وَيُزَّدْ إِنَّكَ أَنْتَ الْعَزِيزُ الْحَفِيسِ وقال رسول الله صَلَّى الله عليه وسلم إنما بعثت معلما وقال رسول الله صَلَّى الله عليه وسلم لا تأمرون بالمعروف ولا تنحبون عن المنكر او لا يوشكن الله ايابا عليكم اقابا من ثم تضعونه فلا يستجيب لكم او كما قال النبي عليه الصلاه والسلام ما العالمين তার আলিশান দরবারে লক্ষ কোটি শুক্র ও সুযোগ যিনি সীমাহীন দয়া করে মেহরবানি করে আমাদিগকে বিভিন্ন জায়গা থেকে বাছাই করে নির্বাচিত করে রাহমতের পরিবেশ তথা মসজিদের পরিবেশ আসার এবং একটি দিনই মজলিসে বসার এবং তার মাহবুব দিন সম্পর্কে দু একটি কথা আলোচনা করার এবং শ্রবণ করার জন্য সুযোগ দান করলেন দিনের সাথে সংশ্লিষ্ট যত বিষয় আদি আছে সব আল্লাহ তালার কাছে অতীব প্রিয় এবং মাহবুব আমাদের বড়রা কেরামগঞ্জ মাসায় খেয়ে এজামগঞ্জ তারা কোরআন এবং হাজিসকে রিসার্চ করে গবেষণা করে বের করেছেন দিনের সাথে সম্পৃক্ত বিষয় কতগুলো আছে সেগুলিকে চিহ্নিত করে তারা উল্লেখ করেছেন যে এগুলি সব আল্লাহ তালার কাছে প্রিয় থেকে প্রিয় মাহবুব থেকে মাহবুব জন্য আমাদের বড়দের কথা স্বর্ণাক্ষরে লিখে রাখার তারা বলেন ইমান সে বেহতের কুই নিয়মত নেই এলম সে বেহতর কুই দৌলত নিহি বেহতর কুই জামাতি তালিম সেই পেশা নেহিৎ নামত নেহি পৃথিবীতে যত নয়ামত আছে তার মধ্যে সবচেয়ে বড় নায়ামত হলো ইমান আল্লাহ তালা আমাকে আপনাকে বিনা দরখাস্তে সেই ইমানের মহান نعمت দান করেছে ইমানের নামত যে কত বড় ন্যায়ামত এটাকে ন্যামত হিসেবে আল্লাহ স্বয়ং নিজে আখ্যায়িত করে ন্যায়ত হিসেবে সরাসরি আল্লাহ উল্লেখ করেছে ইমানের মতো মহান ন্যায়ামত আমি আপনি বিনা দরখাস্তে বিনা আবেদনই পায়ে গেছি কত মানুষ ব্যাখ্যা হিসেবে বলা হয় হেদায়তের সাগর রহমতের সাগর এই সাগরের কিনারায় কিছু লোক অবস্থান করেছিল বারবার আল্লাহ রসুলকে দেখেছি একবার দুইবার কিন্তু তারপরও তাদের ইমান স্বয়ং আল্লাহ রসুলো কারো কারো জন্য চেষ্টা করেছেন সুপারিশ করেছেন রুনা জারি করেছেন কান্দাকাটি তাকে কালিমা পরানোর জন্য তাকে মুসলমান বানানোর জন্য সর্বশেষ চেষ্টা করেছিলেন মৃত্যুসজ্জার সাই তো আবু তালেবকে গিয়ে বললেন আপনি একবার হলেও ইলাহা পড়ে কিন্তু পরিণতি কি হইল আল্লাহ আপনি যাকে চান তাকে আপনি হৃদায়ত দিতে পারবেন না বরং আমি আল্লাহ যাকে চাই তাকে হিদায়ত ভাই নাম ছিল আবু তাহলে কিন্তু তার বিরুদ্ধে হেদায়তের তলব ছিল না জীবনে আল্লাহ রসুলের বহু উপকার করেছে বহু উপকার করেছে কেউ আল্লাহ রসুলের দিকে চোখ রাঙ্গিয়ে কথা বলবে এই সাহস কাউকে দেয় রেখে কিন্তু আল্লাহ তালা তার কোপালে হেদায়ত রাখে এই জন্য ভাই হেদায়তের এমন একটা জিনিস যেটার মুখাফিক স্বয়ং নবী রসুল গন হয় নবীর রসুল গণ আল্লাহ তালাই হেদায়ত দিয়েছে একথার প্রমাণ করে যে নবী রসুলগণকেও হেদায়াত স্বয়ং আল্লাহ তালাই দেন হেদায়াত কিন্তু ভাই আল্লাহ তালার হাতে এখন আমাদের আকিদাকে নষ্ট করার জন্য কে নষ্ট করার জন্য বিভিন্নভাবে ভুজন হইতেছে বলা হচ্ছে তো হেদায়ত বলে আল্লাহ তালার হাতে না হেদায়ত বলে নবীর এরকমও বলতেছে লেখতেছে যে হেদায়াত যদি আল্লাহর হাতে থাকতো তা আল্লাহ নবীর রসুল কেন পাঠাইছে কোরআন হাদিস পরিপন্থী কোথায় এগুলি কোরআন হাদিসের মধ্যে এগুলি নেই আয়াত একথার উপর আছে যে হেদায়ত একমাত্র আল্লাহ তালার নিয়ন্ত্রণ। قل ان الفضل بيد الله يعطي ما يشاء الله تعالى বলেন হেদায়েত এটা আমার ফজল আমার কর্ম এটা আমার নিয়ন্ত্রণে সম্পূর্ণ আমার নিয়ন্ত্রণে قل ان الفضل بيد الله يعطي ما يشاء والله يعطي علي দেখেন আল্লাহ তর কয়াতাল আবু তালে কত কিছুর পর নবীর চেষ্টা করার পর সুপারিশ করার পর আল্লাহ তালা হেদায়ত দিলেন আবার এমন মানুষ আছে নদীকে দেখে নাই নবী তো দূরের কথা মক্কা মদিনাও দেখে নাই কিন্তু ইমানের বলে বলিয়া আল্লাহ তালা তাদেরকে হেদায়ত দিয়েছেন ইমান দিয়েছেন এক সাহাবি ছিল অফশি রবি আল্লাহ সাহাবাহামদের নামের শেষে জরুরি হিসেবে রবি আল্লাহু তালু বলতে হয় ইনি যখন কা ফের ছিলেন ওয়াকিরাম তখন হত্যাকারীল বড় কষ্ট পাইছিলেন বড় ব্যথা পাইছিলেন আল্লাহ আপন চাচা হামজাকে শহীদ করেছে এই ওয়াক্সি যখন মক্কা বিজয় হয়ে গেল লম্বা চূড়া ঘটার মক্কা যখন বিজয় হয়ে গেল তখন এই ওয়াক্সি তা পালিয়ে গেল পালায় গেলে কি হবে আল্লাহ তাকে ইসলামের মহব্বত রসুলের মহব্বত কোরআনের মহব্বত ঢুকা দিয়েছে ও পালানোর পরও বলতেছে পালায় কোথায় যাবো মক্কাতে যাই আবার যাই মোহাম্মদের দরবারে যাবো ভাই এই তলবটা কি পয়না করে হিদায়তের তলব আল্লাহ তালা পয়দা করেন হিদায়তের যন্ত্রণা দরদ ব্যথা এটা আল্লাহ তালা পয়াদা করেন তারপরে বান্ধাকে আল্লাহ তালা হিদায়ত যাই হোক এক পর্যায়ে আল্লাহ থেকে আসতেছে সাহাবাহিক গ্রাম অনেকে মনে করছে তার হয়তো ফাঁসি হবে জীবন হবে কারণ সে তো বহুত বড় করা আল্লাহ রসুলের দরবার এসে বসছে রসুল্লাহ সাল্লা আগে ফিরে নিয়েছে নবী বলে দিন আমার বান্দা যারা আছে তারা যারা নিজেদের উপরে জুলুম করেছে সীমারঙ্গন করেছে অপরাধ করে অন্যায় করে তারা আমার প্রথমে আল্লাহ রসুল বুঝেন নাই যে একটা ওয়াসি সম্পর্কেই না চলেছে এটা বুঝেন নাই যার কারণে ওয়াসির দিক থেকে মুখ ফিরিয়ে আনিয়েছে আল্লাহ মাধ্যমে রসুলকে জানাইলেন হে রসুল তুমি কেন মুখ ফিরিয়ে নিচ্ছ আমি তো তাকে হেদায় দিতে চাই ওয়াসিকে কালিমা পড়ায় তুমি আমার গোলাম বানিয়ে লাও আমি তো তাকে আমার গোলাম বানাইতে চাই রসুল্লাহ আসল্লাহ আসসালাম ওই ওয়াসিকে মুসলমান বানিয়ে দিল ভাই হৃদায়ত কার হাতে ভাই আমাকে আপনাকে আল্লাহ বিনা দরখাস্তে বিনা আবেদনে হৃদায়তলা বানিয়েছেন কালী মা ও বানিয়েছেন মুসা আল এসলাম আল্লাহর কাছে দরখাস্ত করেছিলেন মা এমন একটা দোয়া শিখাই দিন যেই দোয়ার মাধ্যমে তোমার নৈকর্ততা অর্জন করতে পারি আল্লাহ তালা বললেন আবেদনের প্রেক্ষিতে কিন্তু আবেদন করেছেন মুসা আলসালাম আল্লাহর কাছে আবেদনের প্রেক্ষিতে বললেন যে হে মুসা তুমি বেশি বেশি করো আমরা শুধু মহজ আর করম আল্লাহ আর ফজল আর করমে আমাকে আপনাকে ওই কালী মাওয়ালা বলে ভাই ইমান সে বেহেতের কে নেমত নেহি আর এই ইমান পরিপূর্ণ হবে বোঝার জন্য ইমান আত্মস্থ করার জন্য ইমান ধারণ করার জন্য এলেমের প্রয়োজন এজন্য আমাদের বড়রা বলেন এলেম সে বেহেতের কি দৌলত লিহি এলেম ছাড়া ইমানের পূর্ণতা কখনো লাভ হবে কখনোই কারণ আমি আপনি যদি আল্লাহ সম্পর্কে না জানি আল্লাহ জাতকে না চিনি আল্লাহ শিফাতকে না চিনি শরীয়ত সম্পর্কে যদি কোনো এলেম না রাখি ইমান কখনো পরিপক্ক হবে না এই দ্বিতীয় পর্যায়ে বলা হয়েছে এলেম সে বেহেতের কি দৌলত লিহি ওলামা একরাম ওলামা এখরাম কাছে দুটো জিনিস আছে ইমান ও আছে এলএমও আছে ইমান এই জন্য তারা পরিপূর্ণ ইমানদার কত সুন্দর ভাষায় আল্লাহ তালা বলেন যে আমি ইমানদারদের মর্যাদাকে বেইমানদের উপরে উঁচা করেছি আর ইমানদারদের মধ্যে যারা ওলামায় কেরাম তাদের দরজাতকে আমি অনেক দিক থেকে উঁচা করেছি ভাই যেহেতু ওলামায় কেরাম তাদের মধ্যে ইমানও আছে এলেমও আছে एलमर गुण आमान गुण आई दुई गुण धारक बाहक हलन ओलाम बड़ा जमत जमायत दल आत मोबारक जमात हल ओलाम जमत स्वयं आल्लासूलगन के जमीन आल्लाई कराम जमात के स्वयं निर्वाचन कर কোরআন থেকে আমি বলছি কোরআনে আল্লাহ তালা বলেন আল্লাহ আল্লাহ তালা বলেন নবী রসুলগণকে আমি নির্বাচন করি আমি মনোনয়ন দিয়ে কে নবী হবে কে রসুল হবে এই গুণ এই মর্যাদা আল্লাহ তালা স্বয়ং দান করেন এটা অভাবী জিনিস এটা কোনো কাসাবি জিনিস না আর ওলামায় কেরামদের ব্যাপারে আল্লাহ তালা বলেছেন বান্দাদের মধ্য থেকে এলেমের জন্য আমি তাকে মনোনীত করি বাসাই করি তার মানে কোরআনে কারিমের জন্য কোরআনে কারিমের এলেমের উত্তরাধিকার হিসেবে আমি আমার কিছু বান্দাদেরকে আমি মনোনীত করি বাসাই করি সবাই আলেম হতে পারে না একটা মাদ্রাসায় দেখিয়ে বিভিন্ন জেলা থেকে আলেম সবাই হইতে পারে কয়েকজন হয় একেবারে সামান্য কি আলেম কারা ওলামাই কেরাম কারা কাদের দ্বারা আল্লাহ তালা দিনের কাজ নেবেন এটা স্বয়ং আল্লাহ তালা বাসাই করে নির্বাচন করে আল্লাহ তালার বাসায় আল্লাহ তালা নির্বাচন সত্যিকার ওলামায়াম যারা যাদেরকে আল্লাহ তালা বাসাই করেন নির্বাচন করেন তাদেরকেই বলা হয়েছে আমবিয়া উত্তরাধিকার নবী যেমন প্রেরিত হয়েছেন মোয়াল্লিম হিসাবে দিনের শিক্ষক হিসাবে এই ওলামায় কেরামগণ দিনের শিক্ষক হিসাবে মোয়াল্লিম হিসাবে তারা পৃথিবীতে বিরাজমান আল্লাহ রসুল বলেছেন ইন্নামা বোয়ু মুিম আমাকে মোয়াল্লিম হিসেবে পাঠা রয়েছে কিসের মুওয়াল্লিম দিনের মুওয়াল্লিম দিনের শিক্ষক আল্লাহর রসুল এই বছরের নবুয়তের জিন্দগিতে প্রাকটিক্যাল ভাবে তালিমে ফেয়ালি হিসেবে মানুষদেরকে বুঝাই দিয়েছেন দিনের কোন কাজ কিভাবে করতে হবে এই হিসেবে তিনি মোয়াল্লিম তিনি কোনো জাগতিক শিক্ষার মোয়াল্লিম নন বৈষয়িক শিক্ষার তিনি মুিম নন সদরূপ ওলামায় কেরাম যারা খাটি ওলামায় কেরাম যারা নবী রসুলগণের উত্তরাধিকার তাদের মিশনও তাই তাদের জীবনের উদ্দেশ্যও তাই তারা মানুষকে এরকম ভাবে প্র্যাকটিক্যাল ভাবে দিনের কাজগুলো কোনটা কিভাবে করতে হয় সেটা তারা বোঝায় জন্য ভাই ওলামায় কেরাম বহুত বড় স্থান বহুত বড় মান আর মর্যাদা আল্লাহ তালা করান এবং হাদিসের মধ্যে রাখছে দিনের সাক্ষী বানিয়েছেন ওলামা একরামকে তাহিদের সাক্ষী বানিয়েছেন ওলামা ইকরামকে নবুতের সাক্ষী বানিয়েছেন ওলামাকে কোরআনের বহু আয়াত আছে বলেন আমার তাহিদের সাক্ষী আমার তাহিদের সাক্ষ্য যেমন আমি আল্লাহ দিচ্ছি আল্লাহ সাক্ষ্য তো আমার নাকি আল্লাহ তালা তাওহিদের উপরে প্রমাণ দিয়েছে এই প্রমাণ সাক্ষ্য ফেরেস্তারা সাক্ষী এরপরে ফেরেস্তাদের পরে আল্লাহ তালা বলছেন সাক্ষী হল ওরা আবার নবুয়তের জন্য নবীর নবুয়তের জন্য সাক্ষীকে সুরায় রাদের শেষে আছে বলতেছে যে আপনি নবী নাম কিন্তু শোনেন শুনে রাখেন আল্লাহ তালা বলেন হে নবী আপনি শুনে রাখেন আপনি বলে দেন জগৎবাসীকে আপনার নবুয়তের জন্য আমি আল্লাহ সাক্ষী আর যুগে যুগে যারা এলমুল কিতাব রাখে কিতাবের এলেম যারা রাখে তারাও আপনার নবুয়তের জন্য সাক্ষী ভাই দিনের সবচেয়ে বড় জিনিস হল তা আর সবচেয়ে বড় জিনিস হল নবুত আর রিসালত আখেরাত এর চেয়ে বড় জিনিস আর কিছু আছে এগুলির জন্য স্বয়ং আল্লাহ সাক্ষী বানিয়েছেন ওলাম এই যে মসজিদের মসজিদের মেহরাব এই মসজিদের দায়িত্ব নবীর উত্তরাধিকার হিসাবে ওলামায় কেরামে হস্তগত এই মেম্বার পরিচালিত হয় কার দ্বারা ভাই তিনি কি ওলামায়কেরামের অন্তর্ভুক্ত না সাধারণ পাবলিকের অন্তর্ভুক্ত এটা আল্লাহিক শুরুতে আল্লাহ তালা ওলামা স্থানে বলেছেন আল্লাহ তালা বলেন যে জমিনে যাদেরকে কমজোর মনে করা হয় দুনিয়ার দিক থেকে কমজোর মনে করা হয় কমজোর তফপা যারা আল্লাহ তালা বলেন আমার সিদ্ধান্ত আমার ইচ্ছা যে উপর আমি এহসান করবো দয়া করবো কি আল্লাহ বলেন এই ওলামাই কেরাম এদেরকে আমি ইমাম বানাবো এদেরকে আমি দিনের নেতৃত্ব দান করব আর এদেরকে আমি কোরআন এবং হাদিসের উত্তরাধিকার বানাবো ভাই এই হিসাবেই ওলামাই ক্রামগঞ্জ দিনের বহুত বড় মিশন নিয়ে দিনের বহুত বড় কাজ নিয়ে তারা দুনিয়াতে চলতেছে আল্লাহ তাদেরকে চালাই এই জন্য দৌলত নিহি ওলামাই ক্রাম সে বেহতের কুই জামাত দিনই তালিম সে বেহতের কুই পেশা নিহি একজন দিন শিখতেছে আর একজন এই যে দিনের তালিম এর চেয়ে উত্তম পেশা পেশা পৃথিবীতে আর কিছুই হইতে পারে ভাই কিন্তু আজ দিনের বিরুদ্ধে দিনের মোহাল্লিমের বিরুদ্ধে বিষাক ঘাট ছড়ানো হচ্ছে প্রভাগানটা ছড়ানো হচ্ছে সমালোচনা করা হচ্ছে উদ্দেশ্য কি ভাই উদ্দেশ্য দীর্ঘ ধ্বংস করা বলা হচ্ছে যে বলি আলেম নাই কোনো কোন আলেম নাই কেন আলেম নাই সবাই তো বেতন নিয়ে পড়ায় সবাই তো টাকা নিয়ে পড়ায় তো কে দিনের সাথে আস কোন আলেম বলে নাই বেতন নিয়ে বেশি জানে ছিলেন সবচেয়ে বেশি আলেমা ছিলেন হজরত সিদ্দিক রিয়াল হাদিসের মধ্যে আছে উনি যখন ফলিফা হইলেন খলিফা হওয়ার পর কাপড়ের গাট ধারে নিয়ে বাজারের দিকে রওনা চালাতে আপনি যে আমাদের খলিফা খলিফা হলে কি হবে আমার সংসার চলতে হবে আমার পেশ চলতে হবে এক পর্যায়ে তোমার রদি আল্লাহ বললেন যে না আপনার জন্য একটা ভাতা নির্ধারণ করব। আপনি দিনের কাজ করবেন আপনি খলিফা আপনি দিনের কাজ আঞ্জাম দেবেন আপনার সংসার চালানোর জন্য যা যা দরকার সেই ভাতা আমরা নির্ধারণ ভাই তাহলে দিনের কাজ টাকা নিয়ে পয়সা নিয়ে করা এই কাজটা সর্বপ্রথম করেছেন হজরত করেছে তিনি জান্নাতি মানুষ নিঃসন্দেহ জান্নাতি মানুষ আজ তালিমের বিরুদ্ধে মোয়াল্লিমের বিরুদ্ধে দিনের শিক্ষকদের বিরুদ্ধে দিনের যারা ধারকবাহর্ক বিতর্কে এক পর্যায়ে জিজ্ঞাসা করেছিলাম ভাই নামাজ করেন ওই যে মেম্বারের কথা মেহরাবের কথা প্রসঙ্গে আমি বলেছিলাম নামাজ কারণে করেন যদি তার প্রতি আপনার শ্রদ্ধাবোধ না থাকে ভক্তি না থাকে नामा कित श्रद्धारा नामा बोल रहा दया दिन तरफ दिए दिन फिकिर सम फिकसंदेह मोबारक फिकिर यह आल्ला तलब दान कर दिन फिकिर दान कर এই দিল থেকে কালিবাদ শুকর আবার আদায় করি আল্লাহ এই দিনের ফিকিরের বহু দাম ভাই দিনের জন্য মেহনত আপনি আমি টুটা ফাটা মেহনত করব। আমি জীর্ণ শীর্ণ মেহনত ছোট মেহনত করব আল্লাহ বৃহৎ বড় মূল্য রাখে যার্রা পরিমাণ কিতাবে লেখছে আল্লাহ দিনের জন্য আল্লাহর জন্য যার্রা পরিমাণ যদি কেউ মেহনত করে এক জার্রা বলা হয় সরিষার দানা সত্তর ভাগের এক ভাতি ওই মেহনত কেউ আল্লাহ তালা মুল্লাহন করে আমরা দরিদ্র হইতে পারি আল্লাহ আমার আপনার মধ্যে দিনের তলব দিয়েছেন ফিকির দিয়েছেন এই দিনের তলব আর ফিকির এটা আমার আপনার মধ্যে রাজত্ব পায়দা করে দিয়েছেন আল্লাহ তালা রাজত্ব আমার আপনার মধ্যে সৃষ্টি করে আমি আপনি রাজা বাচ্চা যেমন সেরকম আমি ভাই আল্লাহ তালিকির আবার আপনার মধ্যে লালন করি ভাই আর দিনের রাস্তার অধ্যায় এনেছে বাবুল মাসি জুমা জুমার জন্য পায়ে হেঁটে যাওয়া জুমার জন্য পায়ে হেঁটে গেলে পায়ে যে ধুলাবালি লাগলো এই ধুলাবালি যেই পায়ে লাগলো ওই পাওয়ালা ব্যক্তির জন্য আল্লাহ জাহান নামের আগুনকে হারাম করছে ভাই ফি সাবির তিনটা ব্যাখ্যা আছে একজন মানুষ নিজের সংসোধনের জন্য নিজের সংশোধনের জন্য নিজের ইসলামের জন্য দিনের মেহনতের জন্য চল্লিশ দিন বাইরে হয়েছে দিন বাইরে হয়েছে বিশ দিনের জন্য এই হয়েছে তাহলে এই আল্লাহর বিনিময়ে আল্লাহ সাত শত শত করে এবং আল্লাহ তালা উচ্ছা করবেন বলুন অন্য আদেশের মধ্যে আছে আল্লাহর রাস্তায় বের হয়ে আপনি একটা নেক আমল করবেন উনপঞ্চাশ কোটি নেক আমলের যে সব হয় সেই সব সমতুল্য সব আল্লাহ তালা আমাকে আপনাকে আল্লাহর রাস্তার ধুলাবালের বহু দাম হয় বহু দাম আউ সিদ্দিক রদি আল্লাহু তালু ওনার যখন প্রথম খলিফা হন রানিং খলিফা হয়েছেন কেবল খলিফা হওয়ার পরই তিনি আল্লাহ রাস্তায় জিহাদের জন্য উসামা তুবনু জায়দ রদি আল্লাহ এর নেতৃত্বে একটা জামাত পাঠাইছেন কিতাবের মধ্যে লেগছে ওই জামাত যখন পাঠালেন উসামা তুবনু জায়দ রদিয়াউতালকে আমির বানায় যখন পাঠাচ্ছিলেন আউ্বুর সিদ্দিক রদিয়াল্লাহাল উসামাকে বিদায় দিচ্ছিলেন বিজয় দশমায় উষামা হলো উঠে পিটে সোয়ার আর সিদ্দিক পায়ে হেঁটে হেঁটে যাবে উষামা বললেন হয়তো বা আপনিও সোয়ার হন আর আমি সোয়ার থেকে নেমে যাব। কারণ আপনি এইভাবে পায়ে হাঁটবেন আর আমি সোয়ার হয়ে যাব এটা বে দবি হয় সিদ্দিক রদি আল্লাহ বললেন হে উসামা কথা কসম আমিও সোয়ার হব না আর তোমারও নামতে হবে না আমাকে কিছু সময় আল্লাহ রাস্তা ধুলাবালি পায়ে লাগাইতে দাও গায়ে লাগাইতে আল্লাহ রাস্তার ধুলাবালি আমার পায়ে এবং গায়ে লাগাইতে দাও এই ধুলাবালি অত্যন্ত মুবারক ধুলাবালি এই ধুলাবালির জন্যই ঘোষণা আছে যে জাহান নামের আগুন হারাম হয়ে যাবে ভাই আমি আপনি মোহব্বত নিয়ে ভালোবাসা নিয়ে দিনের জন্য এরকম বের হয়ে আমরা যারা বলাম কেরাম আসি আমরাও বের হয়ে যাই আজ পাবলিকের কি অবস্থা ছাত্রদের কি অবস্থা হয় আজকে দেখেন দাওয়াত তাবলিগের। যাদের মধ্যে দ্বাতের শুধু নাম ছিল অসম ছিল প্রকৃত ছিল না আজ তারা উন্মোচিত হয়ে গেছে আজ সকলের সামনে উন্মোচিত হয়ে গেছে কোনটা মেন আটা আর কোনটা আটার সাথে ঘষি এটা পার্থক্য হয়ে গেছে চালুনি দিয়ে চাললে চালুনি দিয়ে চাললে যেমন আটা কোনটা মূল চাল কোনটা চালের সাথে পোকামাকড় কোনটা আর কোনটা আটার সাথে ঘষি ওটা সব হয়ে যায় ওই রকম হয়ে গেছে দিনের মেহনত যারা প্রকৃত মেহনত নিয়ে চলবে ভাই দাওয়াত তাবলীগের সাথে যারা চলবে তারা কোন দিন কোন দিন কোন দিন তারা এরকম ভাবে মানুষকে মারবে না মানুষের উপর আঘাত করবে না কোন মানুষ ওলামায়ামের প্রতিপক্ষ হয়ে তারা কোনদিন দাঁড়াবে না এজন্য ভাই আমি আপনি এই মেহনতকে মহব্বত করি মহব্বত করে এই মেহনতের সাথে জড়িয়ে ওলামায়ক রামের দের উদ্দেশ্যে আমি বিশেষ করে অনুরোধ করব ভাই ছুটির সময় যে কোনো সময় শুধু ছুটির সময় না এমন সময় আমরা যদি ইচ্ছা করি বাইর হতে পারবো এই বাহির হওয়া আল্লাহ রাস্তায় বাইর হওয়া দিন শেখার জন্য বাইর হওয়া ইমান শেখার জন্য বাহির হওয়া এই মেহনতের জন্য বাহির হইলে আল্লাহ তালা জান্নাতের পথকে সুগম করে দেন সহজ করে দেন হাদিসের মধ্যে আছে বোখারি সাহেবের হাদিস মানাকা সালাকা কন ইয়াতলুবু ফিহি হ কোন ব্যক্তি একটা পন্থা অবলম্বন করেছে সালাকা মানে কষ্ট করে মেহনত করে পন্থা অবলম্বন করেছে উদ্দেশ্য কিমা এলেন তালাশ করা এক লোক ইরাক থেকে আসছে ইরাক না সামদেশ থেকে আসছে সামদেশ থেকে তখন মদিনার দূরত্ব হলো এক মাসের পথ পায়ে হেঁটে মক্কা থেকে মদিনায় পায়ে হেঁটে যাইতে বারো থেকে চোদ্দ দিন লাগবে পায়ে হেঁটে যাই তখন তো যানবাহন ছিল না যা তার ব্যবস্থা ভালো ছিল না তো এক মাসের পথ অতিক্রম করে সাম থেকে মজিনা আসছে এক লোক হ্যাঁ আগন্তক কত থেকে এসেছ আমি সাম দেশ থেকে এসেছি কেন এসেছেন এসেছি এই জিনিস জানার জন্য নামাজের মধ্যে আত্মা হইতো কিভাবে করতেন ওই কত মুসলমান নামাজের পাঁচটা দোয়া জানে না নামাজ পড়তে কমপক্ষে পাঁচটা সুরা জানা লাগে লাগে পাঁচটা দোয়ার মধ্যে আটটা জরুরি দোয়া আটটা শরীফ এরকম পাঁচটা দোয়া আছে কিনা তোমার রবীলাম বললেন যে তুমি কেন এসেছুর এই জন্য এসেছি আমি সাম থেকে মজিনে এসেছি শুধু এই জিনিসটা জানার জন্য সাল্লা নামাজের মধ্যে তাসা হচ্ছে আল্লাহ আল্লাহকে শুধু জানবে শিখবে যে আত্মা তো কিভাবে পড়তেন আল্লাহ রসুল কিতাবের মধ্যে লেখছে হাদিস নকল করছে বাদায় ও সানায় একটা বড় কিতাব ওই কিতাবের মধ্যে হাদিস আনছে আমি কসম করে বলছি খোদার কসম করে বলছি আল্লাহর রহমতের প্রতি আশাবাদী হয়ে বলছি তোমাকে আল্লাহ তালা জাহান নাম দিয়ে কখনো আজাদ দেবে ভাই আজ মানুষ যাহার নামে হতে চলেছে মানুষকে যার নাম থেকে বাঁচানোর দায়িত্ব না ওলামা এই জন্য ওলামাই গ্রাম যে সমস্ত যারা তাবলিগের নাম ব্যবহার করে রসম শুধু প্রথা নিয়ে ঘুরতেছে প্রকৃত তাবলিগ ওলা ওরা নয় ওদেরকে ফিরানোর দায়িত্ব ওলামাই গ্রাম এই বোঝানোর মাধ্যমে সমঝানোর মাধ্যমে কোশেষের মাধ্যমে মেহনতের মাধ্যমে ওলামাই গ্রাম যদি মেহনত করে তাহলে সাধারণ মানুষের এরকম ভাবে টান্নাতে যাওয়ার পথ সুগাম হবে এই এই কাজ করতে আমরা রাজিয়া ওলামা একরের জন্য আল্লাহ রসুল বলে গেছেন বড় সুসংবাদের কথা শোনায় গেছেন আল্লাহ রসুল বলে গেছেন এবং বদভ্রষ্টার উপর তারা একমত হবে না কেউ এককভাবে বদভ্রষ্ট হইতে পারে কিন্তু সকলে সংখ্যাগরিষ্ঠ বৃহত্তর ওলামা একরাম কখনো গোম্মাহের একমত হবে হাদিস বৃহত্তর ওলামায়েরাম সংখ্যাগরিষ্ঠ ওলামা একরাম তারা কখনো গোমরাহের উপরে কখনো এক হইতে পারে না এই জন্য বৃহত্তর ওলামা যেভাবে তাবলিগের কথা বলতেছে তারাই বলে দিবেন নাকি এখন যদি আমরা ওলামাহিকেরামকে প্রতিপক্ষ বানাই প্রতিপক্ষ বানাই যে আলেমদের কথা আমি শুনবো না তার মানে আলেমদেরকে আমি আমি আলেমদেরকে দিনের নেতৃত্ব দানকারী আমি মানি না দিন আমি বুঝি আরকি তাহলে দিন আর দিন থাকবে না দিন এটা মন করা হবে ভাই এমন একটা ঘেটনার যুগে এসে গেছি আলেমকে আলেম মনে করা হচ্ছে না আলেমকে মনে করা হচ্ছে জাহেল আর যে জাহেল তাকে মনে করা হচ্ছে আমরা এলেম তা আলেমকে হালকা শিক্ষো আর মাসায়েল এলেম কেলে ওলামাই গ্রামকে পাশ যাও এখন বলে এটা বাদ পড়ে গেছে এখন হয়েছে এবার মাসায়ল এলেম কেলে তাবলিগি পুরানা সাথে কে পাশ যাও পুরাতন সাথীদের কা ওরাই বলে দিবে জামানায় এসে গেছি যেখানে আলেম জাহেল হয়ে গেছে আলেমকে আলেম মনে করা হচ্ছে না আর যে জাহেল তাকে আলেম মনে করা হচ্ছে সুননাথকে বেদাত মনে করা হচ্ছে বেদাতকে সুন্নাত মনে করা হচ্ছে সব লটপল উঠে গেছে যেন ভাই তাবলিক শুধু করলেই হবে না সহিভাবে করতে হবে সহি আমাকে আপনাকে তাবলিক করতে হবে তাবলিক আমাকে আপনাকে জান্নাতে নিয়ে যাবে আবার তাবলিকই জাহান নামে নিয়ে যাবে যদি সহিভাবে না করেন সিস্টেম অনুযায়ী না করেন যে কোনো কাজ আল্লাহর দরবারে কাবিলে কবুল হওয়ার জন্য সিস্টেম ওয়ারি করা চাই সোননাথ অনুযায়ী করা যায় এক লোক ঈদের দিন সাধারণত আলীর দিয়ে আল্লাহ আনহু দেখলেন যে এক লোক ঈদের দিন ঈদের নামাজের মাঠে গিয়ে নফল পড়তেছে ঈদের দিন মাঠে গিয়ে নফল করা যায় না সোননাতে নাই এটা হাদিসে নাই সোননাতে তাহলে তো আলী বললেন এই লোক তুমি কেন সোননাথ নফল পড়তেছো জানো না এখানে কোনো নফল নাই ঈদের নামাজের আগে তো বলে আমি নামাজিতে করতেছি কিছু লোক আছে বলে আমি তো খারাপ কাজ করতেছি না নামাজিতে পড়তেছি তো বলে এই নামাজ তোমাকে জানার নামে তো ভাই কিছু কিছু তাবলিক রসম হয়েছে প্রথা এটা এমনি এটা একটা মনে করছে দুনিয়ার একটা ডিগ্রি এটা একটা পথ এই ডিগ্রি আর পথ মনে করে মন গোড়া চলতেছে মন গোড়া তাবলিক করতেছে ওলামা একরামের গাইড মানে না ওলামা এগরামকে মানে না ওলামা এগরামের নেতৃত্ব তারা বুঝে না তত্ত্বাবধনা বুঝে না মনে করে যে আমি যা বুঝি তাই এটাকে দিন তিনের কাজ বলবে না এটাকে আমি বলতে চাই এতরূপ ভাই ওলা ভাই কেরাম আমরা একটু সজাগ হই আমরা সচেতন হই আমরা যদি একজন দাঁড়িয়ে যাই তাহলে একশো জন এরকম ভাবে আমাদের থেকে সহি ওলা মাইকেরাম এই কাজের সাথে এবং সম্পৃক্ত থাকতে আমরা সকলকে অনুধাবন করার এবং সঠিকভাবে সহিভাবে দিনের মেহনতের কাজ দাওয়াতের কাজ আঞ্জাম দেওয়ার জন্য আল্লাহ তালা তৌফিক দান করেন সকলে বলি আল্লাহ